जीवन सर्व क्षेत्र रसुल्ला सलामर सन्ना चला जीवन सर्व क्षेत्र रसुल्ला पृथ्वी मानुषे आदर्श केमुक नेतार आदर्श उमुक लीडर आदर्श वास्तवायन करवा मन रखा এই নেতা উপস্থিতা করেছে তুমি তোমার জীবনটাকে বিলিয়ে দিয়েছ অমুক নেতার আদর্শে আদর্শবান করার জন্য সমাজটাকে পরিবর্তন করার জন্য রসুলের আদর্শ তোমার ভালো লাগে না রসুলের আদর্শ কমতি আছে রসুলের আদর্শের মধ্যে কোন সাবধান হয়ে যায় সতর্ক হয়ে যায় হুশিয়ার হয়ে যায় আল্লাহিনিফোনা আন আমিহি যারা রসুলের আদর্শের অমান্য করে রুসুলের আদর্শে বিরোধিতা করে তারা যেন সাবধান হয়ে যায় কেন যদি সাবধান না হয় তাদের উপরে বিপদ আসবে বিপদ অথবা তাদের উপরে আল্লাহ পক্ষ থেকে যন্ত্রণা শাস্তি আসবে যুবক সাবধান হয়ে যাও রুসুলের আদর্শ ব্যথিত ওই চোর বাটমার বদমাস লুচা চরিত্রহীনের চরিত্র তুমি তোমার নিজের মধ্যে ধারণ করতেছ সাবধান হয়ে যাও ইউদি খ্রিস্টানদের চরিত্র ধারণ করো ইউদি খ্রিস্টানদের চুলের স্টাইল মাথার মধ্যে সাদা রং কালার করতেছে দেখছেন আপনারা জানেন না ফেসবুকে ইউটিউবে আছে দেখবেন ঢাকাতে কয়েকটা জায়গায় উত্তরাতে এবং বোনালীতে সম্ভবত কোথায় কেন যে এখন চুল কাটে সেলুনে মাথার মধ্যে আগুন দিয়ে কেমতেরটি ইহুদি খ্রিস্টানদের চরিত্র নিজেদের মধ্যে নিয়ে আস তারা কিন্তু তোমার বন্ধু না বাস্তব কথা বলি এই গত কিছুদিন যাব কোথায় যেন ঘটেছে এটা এই যারা ফেসবুক চালান দেখবেন খ্রিস্টান মসজিদের ইমাম বাবু আছেন ক্লিয়ার বোঝা যায় না মসজিদের দায়িত্ব পালন করে বড় বড় দাঁড়িয়ে রেখেছে ভিতরে খ্রিস্টানদের আদর্শ করে এবং খ্রিস্টানদের তারা সুকৌশলে মসজিদের মধ্যে যেখানে আল্লাহর নাম নিবাহ যেখানে আল্লাহ সিসা করতে সেখানে খ্রিস্টানা চক্রান্ত করে তাদের লোক ঢুকাইছে তাদেরকে বন্ধু বানাও তারা সুযোগ পাইলে তোমার ক্ষতি করবে তোমার রক কেটে শুক্রবার তোমার দিন একদিন নামাজ পড়তে আসো মুসলমানের পরিচয় দাবধান ইউদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না তার একজন একজনের বন্ধু তারা তোমার বন্ধু নয় মুসলমানদের নাম রাখে না মুসলমানদের সব প্রিয় নাম কি বলেন তো আব্দুল্লাহ আল্লাহর কাছে সব প্রিয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান কোন হিন্দুর নাম আবদুল্লাহ আছে নাই তো नामा अल्लाह कुरान बोल वास्तवता रसुलर चरित्र ग्रहण करो लाख कानी रसुल একমাত্র রসুলের মধ্যেই তোমাদের উত্তম আদর্শ হালাল খেলার এবং যে রসুলের সন্না তনুযায়ী আমল করলো ও আমি নাহু এবং মানুষেরা মাজার পুজারে বিভিন্ন ফালতু ঘটনা হলে বলে সুহান আল্লাহ কয়না এরকম মিথ্যা ঘটনা বানায় বলতেছে সুহান আল্লাহ বলার না আর আমরা কথা বলি আমাদের তার মাধ্যমে কোনো মানুষের কষ্ট হলো না দেখো জান্না ব্যক্তি জান্না প্রবেশ করবে সুতরাং যুবকদেরকে বলছি হে আমার যুবক ভাইরা অনেকগুলো পয়েন্ট আলোচনা করলাম এক নাম্বার আল্লাহর ভয় দুই নম্বর হলো কোরআন তেলাওয়াত করা তিন নাম্বার সলা আদায় করা পাঁচ নাম্বার আলোচনা করেছিলাম সব বন্ধু নির্বাচন করা তারপরে অপ্রয়োজনে ইন্টারনেট ছেড়ে দেওয়া অপ্রয়োজনে তারপরে পাপ থেকে তবা করা যুবক ভাইদের প্রতি আবেদন থাকবে হে আমার যুবক ভাইরা সকল প্রকার অন্যায় কাজ ছেড়ে দিয়ে ইসলামের দিকে ফিরে আসি আল্লাহ মানা আমাদের সকলকে কেমতের দিন বিপদ থেকে জান্নান থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতের ব্যবস্থা করে আমাদের আমিনের সকল গুণাগুলো ক্ষমা করে দিয়ে আমিন কুরান সন্না অনুপাতে আমাদের জীবনকে পরিচালনা করা তাৎান করেন আমি